इखने नवम स्क्रे प्रथम अध्यय कि आलोचना भिवाद, भिवाद है, है एक अग्रसर हवा दरकार से सत्यव्रत जा बलाशत सत्यव्रत ही विभत्सतर पुत्र मनुष्य और एक विभत्सत मनुर पुत्र जे इक्ष प्रभृति राजगण तर व्यक्ति जन्मे जन्म तस्तिस्क बोलून ये एन ये सुखदेव गोस्वी सम्पूर्ण वंशपरिचय दीतेम्भ कर लूर्वशर कथा सूर्य वंशर कथा ए चंद्रवशर कथा दोटो वंशर विस्तार तो सूर्यवंशर कथा और चंद्रवंशर कथा सूर्यवंशर कथा किचु शुने वा चंद्रवंशरों कथा अब आलोचना सूर्यवंशते भगवान राम आविर हो रखिलेश्वर चंद्रवंशते हमें देख परवर्ती भगवान श्रीकृष्ण यदुवंशे आविर हो এখন এইখানে এইসব আলোচনা করতে গিয়ে বললেন বিভিন্ন রকম কথা পুরো বংশের পরিচয় হে রাজন সেই মনু কি হল যে এই মনু কি হয়েছিলেন একবার যজ্ঞাদি করে নিজের সন্তানের জন্য হে ভগবান সেখানে যোগ্য করার কথা এখানে আছে সেখানে যোগ্য করে সন্তান প্রাপ্তির কথা तारुत्र है क्योंकि तार पत्नी से जरा यज्ञ कर तीस ऋषिकण के जैर कन्या दरकार होत व्यविचारे से मनुर इला नामे एक कन्या जन्मग्रहण करल कन्या देखे मनु सन्तुष्ट होते तुम्हारा कि यज्ञ कर ले আমি তো বলেছিল পুত্র জন্ম কথা বললাম আপনার আমাদের কিছু করার নেই আপনার রানী এরকম আমাদের বলেছেন আমরা তাই করেছি বৈশিষ্ট্যকে তিনি গুরু বৈশিষ্ট্যকে বললেন সন্তুষ্টতে পারলেন না তখন এই অবস্থায় কি করা যায় আপনারা আমার সংকল্পের বিপরীত কর্ম করলেন কেন আপনারা আমাদের সংকল্পের বিপরীত কর্ম করলেন কেন ভালো হল না বৈশিষ্ট্য যিনি ছিলেন প্রিতামহাবৈশিষ্ট্য হতার অতিক্রম বুঝতে পেরে পূর্বে সূর্যবোধ মনুকে বললেন হে রাজন তোমার হতার ব্যিক্র ব্যতিক্রম নিম ব্যতিক্রম হয়েছে মন্ত্রের এই জন্য এরকম হয়েছে তথাপি আমি নিজেদের নিজের তেজেতে একে সৎপুত্রবান করবো তোমাকে এইভাবে মহাজশা বৈশিষ্ট্য ইলার পুরুষত্ব কামনা পুরুষত্ব কামনা পুরুষত্ব কামনা করে স্ত্রী থেকে যেন পুরুষ হন আদি পুরুষের চক করতে আরম। ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হলেন বশিষ্ঠের অনুযায়ী তার এই যে মনুকন্যা ইলা সুদ্দম্য নামে একটা শ্রেষ্ঠ পুরুষ হয়ে গেলেন আগেকার দিনে এরকম প্রভাব ছিল এখনকার দিনে লোকে এসব বি মাছের মতো শরীর তার তো সত্য নেই কিছু নেই মরছে হ্যাঁ করে তারা এসব বিশ্বাস করবে কী করে হ্যাঁ একটু না খেতে মরে। তারা তর্ক করে আগেকার দিনে ক্ষমতা ছিল মহাভারত পড়বেন সেখানে দেখবেন দ্রৌপদী আর তার ভাই এক একসঙ্গে উঠেছিল কী একসঙ্গে ওঠেনি আগুন থেকে তা এখন এইগুলো বিশ্বাস করে না লোকে বলে আবার কী করে ভাইরে বাবা এই আগেই বলেছিলাম নিজের স্কেল দিয়ে মেপে দিতে যায় তখন সুদ্দম্ন নামে একটা শ্রেষ্ঠ পুরুষ হয়ে গেলো কে ইলা হওয়ার পরে সেই সুদ্দম্ন এবার রাজ্যের দায়িত্ব ফাইত নিল ঠিক আছে ভালো একবার সে পরিকর সব নিয়ে সমস্ত নিয়ে ঘোড়ায় করে বিভিন্ন রকম জঙ্গলে শিকার বিভিন্ন রকম খেলা করতে যায় সেখানে গেছে সেখানে গিয়ে এমন একটা প্রদেশে প্রবেশ করেছে সেখানে গিয়ে হঠাৎ দেখে সব নারী হয়ে গেছে ঘোড়াগুলো ঘটকি হয়ে গেছে যে যে আছে সব ওই জায়গায় ঢুকিয়েছে সব থেকে মেয়েছিল এ দেখি সবাই দেখে মেয়েছিল রে বাবা এ কী হলো আমরা তো পুরুষ ছিলাম ঘটনা করে এই কথাটা বলতে গিয়ে শঙ্কর ভগবান পার্বতীকে নিয়ে একটু রহ আলাপ করছিলেন ওই জায়গায় কোনো মতে কিছু ব্যক্তি ঢুকে পড়েছিলেন সিদের পার্বতী লজ্জা পেয়ে গেছিলেন তখন থেকে একটা বলতে ইলাবৃত্ত বর্ষ সেখানে বলেছিলেন দেবীকে সন্তুষ্ট করে দেবী শোনো এইখানে তুমি থাকো নির্জনে আমিও তোমার সঙ্গে একটু রহ আলাপ করি ঠিক আছে আজ থেকে এখানে কোনো পুরুষের প্রবেশ হবে না তোমার লজ্জার কিছু নেই তো এইখানে যে ঢুকবে সব সব নারী হয়ে সেই যে বর্দান করেছিলেন দেবীকে তার ফলে ওরা তো জানে না ওরা ঘোড়া চালা যে দুম প্রবেশ করে দেখে ঘোটুকি ঘোঁড়া ঘটকি হয়ে গেছে রাজা সব এইরকম এখন কি করা যায় পরও চিন্তিত হয়ে পড়লো এ লজ্জায় আর কোথায় কি করবে শেষ করে কি করল কোনো মতে এরকমভাবে ফিরে এলো কিন্তু কেউ আর লজ্জায় তো দেখাতে পারে না কি করবে এ তো ভালো হলো না কী করা যায় শেষকালে কী হল শঙ্কর ভগবানকে আরাধনা করে শঙ্কর ভগবান বলে আমার বর্তম্য হবে না তবে এক কাজ করো এক মাস স্ত্রী এক মাস পুরুষ হয়ে যাবে ওই ওই এক মাস পুরুষ হবে এক মাস স্ত্রী হবে যে এক মাস পুরুষ হবে তো রাজাভাবে পালন করবে একমাস পালিয়ে থাকবে গোপনে তার এখন ভালো লাগছে না দূরে আবার ভালো লাগে নাকি কেউ প্রজারা পছন্দ করছে না বের কোথাকার কী উৎপাত সৃষ্টি হলো ভাবে। অনেক কথা সে সমস্ত অনেক কথা বর্ণনা পরপর সব বংশের আর মনুপুত্র স্বরজাতি বেদার্থ তত্ত্বজ্ঞ ছিলেন তিনি অঙ্গিরাদিগের সত্যের দ্বিতীয় দিবসের কর্তব্যকর্ম সম্বন্ধে উপদেশ দেন আর সেই রাজা সরজাতির সুকন্যা নামে একটা কমল আলোচনা একটা কন্যা ছিলেন সেই কন্যাকে সঙ্গ সঙ্গে করে তিনি একবার মন্ত্রী ফন্ত্রী নিয়ে জঙ্গলে ঘুরতে গেছেন জঙ্গলে ঘুরতে গিয়ে চবন ঋষির আশ্রম ওখানে পাশাপাশি আর ঠিক আছে চবন ঋষি বিরক্ত যেন কেউ না করে তারা সমস্ত নিজের কাজকর্ম ছিলেন। এদিকে সুকন্যা এই যে কন্যা কি করেছে সে বাচ্চা সঙ্গে বাচ্চা মেয়ে সে খেলতে খেলতে একটা তার বান্ধবীর সঙ্গে গিয়ে ওখানে বললে এখানে তো এখানে একটা আলো আসছে দেখতো দুটো বালির মধ্যে থেকে আর উই পেকার হয়ে গেছে তো মাথার কাঁটা ছিল তখনকার দিনে মাথা কাঁটা মাথার কাঁটা দিয়ে বলে এটা কী রে বলে খোঁচা মেরেছে খোঁচা মারতে ফিনকি দিয়ে রক্ত বাচ্চা বুঝতে পারেনি তা তো জানি সেই জানিই না এটা কী খেলা করতে করতে খোঁচা মেরেছে খোঁচা মারতে ফিনকি দিয়ে রক্ত ভয় পেয়ে গেছে এরকমভাবে এদিকে ওই খানকার যত রাজার সঙ্গে সরি রাজার সঙ্গে যত লোক ছিল মন্ত্রী ফন্ত্রী সবার পেচাপ বন্ধ সবার সমস্ত লঘুসংখ্যা সব শেষ বন্ধ কষ্টে তারা মরে যায় যন্ত্রণায় ছটপট করেছে কি হলো কে কি অন্যায় করলো রাজা তখন চিন্তিত হয়ে বলে রাজা বললো এটা তো চবনমণি আশ্রম এখানে গিয়ে তোমরা কেউ কিছু অন্যায় করেছ নাকি কেউ বলছে না আমরা তো কিছু করিনি কন্যা আবার ভয় বলে যে বাবা আমি একটা কাজ করেছি কি করেছিস মা বলে ওখানে এটা বালির মধ্যে খোঁচা দিয়েছি রক্ত বেরোচ্ছ হ্যাঁ শিগগিরি চল গিয়ে দেখে চবন ঋষি হায় হায় সে পায়ে পড়ে ক্ষমা চায় ঋষি ভর আপনি ক্ষমা করুন এ তো কিছুই জানে না এ করে ফেলেছে আপনি যদি করুন আর না করেন তাহলে তো এক কাজ করুন আমি এই কন্যাকে আপনার আপনার চরণে উৎসর্গ করে দিলাম আর আপনি একে এই যেমন করেছে এই আপনার ভারজা হবে সেবা করবে সে তোমাকে থাকতে হবে অন্ধ যাই হোক এখন তারপর কী হল সেই কন্যা তা সেবাতে রয়ে গেল সেবা করতে থাকল তার যেই বৃদ্ধ অবস্থা এটা দেখে তার দুঃখ হলো বললে ছোট কন্যা আর আমার এই বৃদ্ধ বয়স অশ্বিনী কুমারদ্বয় তার ব্যবস্থা করলেন সমস্ত কিছু করে বললেন এই প্রচণ্ড সুন্দর তপস্যা করলেন অশ্বিনী কুমারধ্যয়কে বলে দেখো তোমরা যদি আমার শরীরকে ঠিক করে দাও তাহলে তোমাদের সমরস তো তোমরা পাবে না তোমার ডাক্তার বৈদ্য যারা ডাক্তার সব সমরাস খাওয়া নিষেধ দেবতাদের ভাগ পায় না আমি জোর করে তোমাদেরকে সমরসের ভাগ দেবো কিন্তু কাজ করতে হবে আমাকে সরি ঠিক করে দিতে হবে বলে ঠিক আছে সরোবরের মধ্যে ডুব লাগাতে বললো যখন উঠেছে দপ দেখে অশ্বিনী কুমারদ্ের যে অপূর্ব সৌন্দর্য আর নিজের স্বামীকে চিনতে পারছে না তখন প্রার্থনা করে বলছেন যে আমার ব্যবচার হয়ে যাবে আপনাদের মধ্যে কে আমার স্বামী তখন আঙুল দিয়ে দেখি যে এ তোমার স্বামী সেই স্বামীকে নিয়ে সুকন্যা রাজত্ব করতে তার ঘরগৃহস্থ করতে আরম্ভ করলেন ঋষি তপস্যা করেন অপূর্ব তাদের জীবন হঠাৎ একদিন সরিয়াতি সেখানে এসছেন এসে দেখতে এসে দেখেন কন্যা আমার অন্য পুরুষের সঙ্গে বসে রয়েছে সে এসে বৎসনা কি হল তোমার তোমাকে না আমি চবন ঋষি জগতের নমস্কারের পাত্র তিনি পাতস্মরণীয় তার কাছে তোমাকে দিয়ে গিয়েছে তুমি পরপুরুষের সঙ্গে উচ্ছ কন্যা বলে বাবা পরপুরুষ নয় উনি সেই চবন চবন আপনার সেই তাই নাকি বলেন সত্যি তাই চবন ঋষি সুকন্যা চবন ঋষির সঙ্গে যাপন করতে আরম্ভ করলো এবার তারপর এই বংশেরই অনেক কথা এই বংশের তার মধ্যে মধ্যে যেগুলো সমস্ত খুব ইম্পর্টেন্স সেগুলো আমি বলবো। তার মধ্যে এক্ষুনি আমি বললাম স্বরজাতির কথা তার পরে স্বরজাতির উত্থানবর্হী আনর্থ ও ভরিষেন নামে তিন পুত্র উৎপন্ন হয় আনর্তের এক আনর্থের এক পুত্র হয় তার নাম রেবত সেই রেবত রাজা কুশস্থলী নামে নগরী নির্মাণ করে তাতে বাস করতেন তার একশত পুত্র জন্ম করে তার মধ্যে একটা তার মধ্যে ককুদমি হচ্ছে সর্বশ্যেষ্ঠ সেই ককুদমি যে ছেলেটা রাজার তার রেবতী নামে একটা কন্যা ছিল সেই কন্যার কোনোরকম বর পাওয়া যাচ্ছে না কার সঙ্গে এই কন্যার বিবাহ দেয়া যায় এত অদ্ভুত কন্যা সে জন্য সে কী করল ব্রহ্মার কাছে চলে গেল, ব্রহ্মাকে গিয়ে বললে ব্রহ্মাকে গিয়ে দেখেন ব্যস্ত রয়েছে নাজগান চলছে বিভিন্ন রকম কোন অপেক্ষা করলেন ব্রহ্মার সমস্ত হয়ে গেলে পরে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন আপনার চরণে এসেছি আমার কন্যাকে কোনো বিবাহ দেওয়ার জন্য কোনো পাত্র খুঁজে পাচ্ছি না তো কার সঙ্গে বিবাহ দেবো ব্রহ্মা প্রথমে হেসে বললেন এখন আর কাকে পাত্র পাবে তুমি যে ব্রহ্মলোকে এসছো এখান থেকে ফিরে গেছো এর মধ্যে সত্য চলে গেছে যুগ পরিবর্তন হয়েছে না অনেক এখন ওখানে দাপড় যুগ চলছে তাই নাকি খালি ওখানে ব্রহ্মলোকে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছে যে ওখানে গান নাচ হচ্ছিল ওই টুকুর মধ্যে এই লোকেতে সত্য তেতা ঘুরে গেছে গিয়ে দাপরে শেষ এবার বোঝ আমরা কত বড় রাজা আমরা ঘড়ি দেখি কটা টাইম দেখুন ভাবি চুটকি মেরে চলে যাচ্ছে সূর্য এইরকমভাবে ওখানে অন্যরকম ব্যবস্থা চলে আর পর তাহলে তো মুশকিল এখন গিয়ে দেখবে সব ছোটো ছোটো মানুষ সত্যি যদি বিশাল বিশাল মানুষ কাজ করবে ওখানে দেখবে বলদাউ বল বলদেব নামে এক তুমি একটা তিনি হচ্ছেন ভগবান সাক্ষাৎ তার খঙ্গে তুমি তোমার কন্যাকে বিয়ে দিতে পারো এইভাবে বিবাহ দেওয়ার জন্য তিনি ফিরে এলাম এসব অনেক কথা ককদমী রেবতী কনার বিবাহ দিলেন রেবতী কন্যার বিবাহ দিলেন তারপর এ সমস্ত হল সেইটা দরকার কি এত সেখানে বলছেন চতুর্থ অধ্যায় এখানে বলছেন তারপরে নভাগ নামে এক রাজা তা নভাগ আছিলেন তার নভাগ নভাগের পুত্র হচ্ছে নাভাগ অম্বরীশ ইনি মহাভাগবতন তার চরিত্র বলবার পূর্বে তার পিতা নভগের নিষ্কট চরিত্র বললেন প্রথমে যে দেখো অঙ্গিরস যে সত্রযোগ্য হয়েছে ইমে অঙ্গিরস সত্রম আসতে অদ্ সুমেধশ ষষ্ঠম ষষ্ঠম উপে তাহ কবে মহন্তী কর্মাণী বল সুখদেব বললেন হে রাজন নাভাগ নভাগের পুত্র আর নাভাগ দীর্ঘকাল গুরুকুলে বাস করায় তার পিতৃগণ নৈষ্টিক ব্রহ্মচারী মনে করে তাকে বাদ দিয়ে সমস্ত পিতার সম্পত্তি সব নিয়ে নিয়েছিলেন কিন্তু ব্রহ্মচারী নাভাগ গুরুগৃহ থেকে ফিরে আসলে ভাতৃগণ তাকে কিছু দিল না বলেন তোমার সম্পত্তি কিছু বুড়ো বাবা এইটা তোমার সম্পত্তি এটার নাম নাভাগ জিজ্ঞাসা করলেন ভাতৃগণ তোমরা আমাকে কি ভাগ নির্দিষ্ট করে দিয়েছ বার্তারা বললেন এই তোমার পিতাকেই তোমার জন্য রেখেছি এরা গ্রহণ করো তুমি নাভাগে পিতা বললেন দেখো তোমরা তো ভাইরা তোমাকে ঠকিয়েছে তা যাই হোক এ তো তোমার চিন্তা নেই তুমি তো বিদ্বান পিতা বললেন তুমি এক কাজ করো তুমি অনেক সম্পত্তি পাবে ওই জন্য চিন্তার কিছু নেই তারা প্রতারণা করেছে এই যে অঙ্গি অঙ্গিরসগণ এই যজ্ঞ করছে প্রত্যেক ছয় দিন অন্তর অন্তর যে ক্রিয়াকরমের বিধান সেটা তারা ভালো করে বুঝতে পারছে না উল্টোপাল্টা হবে তো তুমি গিয়ে ষষ্ঠ দিনের ক্রিয়াকলাপের সব বিধানগুলো তুমি দিতে পারবে তুমি তো গুরুঘ শিখেছ তো সেটা যাও সেটা গিয়ে যখন ভুলভাল করছেন তারা সেখানে গিয়ে যখন বললেন তারা সন্তুষ্ট বললেন ঠিক আছে আমাদের যজ্ঞ হয়ে গেল তুমি অনেক আমাদের উপকার করলে তা বাদ যা থাকবে যজ্ঞ সপ্তমে যজ্ঞের অবশেষ সব তোমাকে দিয়ে গেলাম যজ্ঞের অবশেষ যখন দিয়ে গেলাম যজ্ঞের অনেক সোনা দানা বিশাল রয়েছে সেগুলো তার বললে ঠিক আছে আমার যেই নিতে যাবে তখন দেখে একটা कृष्णवर्ण एक रुद्रुद्रपी कर सत्यपादित सन्तुष्ट निर्लभ जीवन तारत्यपादिता तार नैठ सब देखे सन्तुस्ट অবনতমস্তকে প্রসন্ন করলেন বলে পিতাকে জিজ্ঞাসা করে এসো পিতা কি বলে যজ্ঞের ভাগ তোমাকে দিয়ে গেছে ভারী আমার তখন পিতাকে বললেন পিতা বলে থাকো যজ্ঞের শেষ ভাগ উনি তো পাবেন রুদ্র তা বলে এসে বলন পিতা বলেছে আপনারই তা আপনি নিয় আমার দরকার নেই তার এই নিষ্ঠাতে সন্তুষ্ট হয়ে গেল বলে আমার তো বটে এখন তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি তোমায় দিয়ে দিন সন্তুষ্ট হয়ে দিয়ে দিন এই রায় ভারে ভাতা ভাতারা তার ভাইয়েরা যত ঠকিয়েছিল তার ভাইয়েরা যত ঠকিয়েছিল তার থেকে বহুগুণে লাভবান হলেন বহুগুণে এখন এখানে সেই যে বললাম তার পুত্রের কথা তোমাকে বলি তার নাম হলো যে প্রাতক কালেও সন্ধ্যাকালে সময়ত তো এই যে চিন্তা করবেন হ্যাঁ তার বড় মঙ্গল হবে আত্মগতি লাভ করে। আর এই নভাগের পুত্র কৃতি মহাভাগবত অম্বরীশ যে ব্রহ্মসাপ ব্রহ্মসাপ সর্বত্র স্পর্শ করে কিন্তু এই অম্বরীশকে স্পর্শ করেনি তাই নাকি পরীক্ষিত মহারাজ বললেন তাহলে এই ঘটনা এই ঘটনা তো আমাদেরকে দয়া করে আপনাকে বলতে হবে ব্রহ্ম ব্রহ্মদণ্ড প্রযুক্ত হলেও পরাভব করতে সমর্থ হয় না সে রাজশ্রী अम्बरीशर चरित्र श्रवन करते इच्छा होता है दयानी ब